সম্মানিত হাউরিন সম্মানিত উপস্থিতি শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনে প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্বে আল্লাহ হর্বুল আলমিনের তাকুয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহানও তারা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে প্রকাশ্য প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আল্লাহ হাবুল আলমিনের তাকুয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি আমাদের কাছে অনেক বেশি পুরাতন নয় অনেকটা নতুন বলা যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা মুসলিমরা ইসলামের প্রকৃত পরিচয় না জানার কারণে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা বিভিন্নভাবে দিশেহারা হয়ে যাচ্ছি দিক হারা হয়ে যাচ্ছি আমার গন্তব্য সম্পর্কে আমার না জানার কারণে আমি বিভিন্ন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি ফলে আজকের এই আলোচনার মধ্যে আমরা এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আসলে একজন মুসলিম ব্যক্তির জন্য মানে বিভিন্ন পর্যায়ে যখনই নতুন কোনো বিষয় আসবে তখন তিনি কোন কর্মনীতির অনুসরণ করবেন কোন কর্মপদ্ধতির অনুসরণ করবেন নববর্ষ পালন বৈশাখী সংস্কৃতি লালন ও একজন মুসলিম ব্যক্তির করণীয় এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করব। যদিও বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত তারপরও আমরা চেষ্টা করবো যে এখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য বন্ধুগণ সম্মানিত হাউদিন প্রথমে যে বিষয়টি আমি বলব সেটি হচ্ছে এই ইসলামের একটি মৌরিক মানহাজ রয়েছে মৌরিক একটি কর্মনীতি রয়েছে যে কর্মনীতির আসল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে গেছেন যে কর্মনীতির বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন আনেকারী ইতিমধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন এখানে এই কর্মনীতি বা এই কর্মপদ্ধতি যদি কেউ কোনো কারণে হারিয়ে ফেলে তাহলে তিনি মূলত ওই ব্যক্তির মতো হবে যে মিছিল বিশাল মিছিল বেরিয়েছে বাদাম বিক্রেতা তারপর চানাচুর বিক্রেতা পকেট মায়ের একসাথে মিছিলের সাথে একাকার হয়ে গিয়েছে আমরা মুসলিমরাও বাদাম বিক্রেতার মতো চনাচুর বিক্রেতার মতো পকেটমারের মতো ওই গড্ডালিকা প্রবাহে মিছিলের মধ্যে একাকার হয়ে যাব হারিয়ে যাব আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে ইসলামের মৌলিক মানহাজ হচ্ছে কর্মনীতি হচ্ছে স্বাতন্ত্র ডিস্টিংগুই গুইস্ট আইডেন্টি পরিচিতি আমাদের একটা স্বাতন্ত্র পরিচিতি রয়েছে আমার আদর্শ রয়েছে আমার নীতিনৈতিকতা রয়েছে हमारत रही, दीन रही है दिन रही जार ऊपर प्रतिष्ठित करदेश देभर मत नई जो सबा मिसे जाबाचय एकाकार हाजर बेपारे रसूल्लाम स्पष्ट जानिए दिए गे तई यूदी ख्रीटान्वर सब इसलमर स्वतंत्र के ठीक रखार मौलिक आदर्श के ठीक रखार्ला नबी सल्लाम सर्वक्षेत्रे युदी खाना मुख्यालफ विषय उल्लेख करुद्धाचरण हो मुस्लिम तरह तरह क्या विपरीत हो मुस्लिम देर एटी होता मुस्लिम परिचिति एट मुस्लिम स्वतंत्र परिचिति एट मुस्लिम मनहार ता कि करब আমরা চিন্তা করব না বিবেচনা করবো না আসলে কি এই কাজটি আমার জন্য বৈধ কিনা এই কাজটি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা আসুন প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি হলো এই বর্ষপালনের যেই সংস্কৃতি এই সংস্কৃতির রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় ছিল রসুল সাল্লা সাল্লামের আগমনের প্রায় ছয় হাজার বছর আগে প্রায় ছয় হাজার বছর আগে মিশরে কৃপ্তিরা কৃপ্তি সম্প্রদায় তারা তাদের বার্ষিক নববর্ষ তারা পালন করত ঐতিহাসিকভাবে শিক্ষিত হয়েছে আল্লাহ নবী সাল্লা বর্তমান সময় থেকে সাড়ে সাত হাজার বছর আগে কৃপ্তিরা তারা বর্ষ পালন করত। আসল উল্লাহ সাল্লা সাল্লামের সময় ছিল আল্লাহ নবী সাল্লাহ আসলাম জানতেন নবী সাল্লাহস্লামের সময় ছিল এরপর আমরা যদি ঐতিহাসিক ঐতিহাসিকভাবে দেখি তেব पारस्य सम्राट जामशेद ये आल्लाबी सल्लासल्लम आगमने परस्य सम्राट जामशेद नवपारस्य कैलेंडर के सामने रेखे से नववर्ष पालन करत और नववर्षर नाम छो यूज आल्ला नबी सल्लाहल्लीसम जो आगमन कर दिन पालन हत मुदिनाओर दिन पालन हतुदी সহ মদিনার যে বসবাসকারী যারা ছিল তারা এই দিনে মানে একটা নববর্ষ বা এই ধরনের একটি আনুষ্ঠানিকতা দ্বারা করতে বা আনুষ্ঠানিকতার বিষয়টি হাদিস তারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাহামী ইসলামের মানে উপস্থিতিতে সেটি প্রমাণিত হয়েছে তারপর আমরা জানি যেটি সেটি হচ্ছে এই খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ বছর আগে রোমান সম্রাটদের মধ্যে একজন সর্বপ্রথম এই যে ইংরেজি যে বর্ষ রয়েছে সেই বর্ষের মূলত তারা এই বর্ষপালনের এই রোমানদের মধ্যে মানে ইটালিয়ানদের মধ্যে এই বর্ষপালনের এই সংস্কৃতি চালু করে থাকে আমরা ত্রয়োদশ পোপ গ্রেগরি সর্বপ্রথম এই বর্তমান যেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের আবিষ্কার করে থাকেন তিনি হচ্ছেন ত্রয়োদশ পোপ তার নাম হচ্ছে গেগ্রি তিনি প্রথম এই ক্যালেন্ডারটা আবিষ্কার করে থাকেন এবং এটি এই সাহা হিসাইলাতাম অথবা তাদের ভাষায় যিশু এটা আবিষ্কার করেন নাই এটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে এবং তিনি সর্বপ্রথম পনেরোশো দু পনেরোশো থেকে মানে পনেরোশো পঁচাশি মানে খ্রিস্টাব্দে তার কর্তৃক এটা প্রবর্তন হয় এবং এই ক্যালেন্ডার মূলত বর্তমানে মানে ইংরেজি যে ক্যালেন্ডার রয়েছে খ্রিস্টাবদের যে ক্যালেন্ডার রয়েছে এটাকে সর্বপ্রথম ঐসা আলী হিসা তসলামের জন্ম তারিখ থেকে তারা এই ক্যালেন্ডারটা শুরু করেন জন্মকে সামনে রেখে ঈসা এর জন্মকে সামনে রেখে ক্যালেন্ডার শুরু করে থাকেন এবং এই ক্যালেন্ডারকেও সামনে রেখেও নববর্ষ পালন করা হয় থাকে মানে ঈসা আলী হিসা তু ইসলামের জন্ম থেকে এই নববর্ষটাকে তারা আবিষ্কার করেছেন এটাও আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়েছে বাংলা নববর্ষ যেটি সেটা আরও পরে আবিষ্কৃত হয়েছে একটু পরে আসছি আলী নবী সাল্লা সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল ওমরুল খতাম রদি আল্লাহ তালাহু যখন ক্ষমতায় আসলেন ওমর রদিয়াল্লাহ তালাহনু সাহাবাইকার মধ্যে উপস্থিত যারা ছিলেন সবাইকে বললেন যে আমাদের জন্য একটা ক্যালেন্ডার আমাদের তৈরি করা দরকার আমাদের একটা ক্যালেন্ডার তৈরি করা দরকার যে ক্যালেন্ডারের উপর মূলত নির্ভয় করে আমরা আমাদের হিসাবগুলো যেহেতু মানে পারস্য যারা রয়েছে তারাও ক্যালেন্ডার অনুসরণ করে থাকে কৃপ্তি মিশরি যারা রয়েছে তারাও ক্যালেন্ডার অনুসরণ করে থাকে মানে তখনকার রোমানরা একটা ক্যালেন্ডার অনুসরণ করে থাকে যেটি আমরা পরবর্তী সময় বললাম আবিষ্কৃত হয়েছে তাহলে আমাদের জন্য একটা ক্যালেন্ডারের প্রয়োজন রয়েছে আমরা একটা ক্যালেন্ডার আবিষ্কার তৈরি করব। অমরুল খত্তা দিয়াল তখন এই প্রস্তাবে উপস্থিত সাহাবাই কারাম সহ যারা ছিলেন তারা রাজি হলেন বললেন যে হ্যাঁ একটি ক্যালেন্ডার হতে পারে তখন তারা বললেন যে এই ক্যালেন্ডার যে আমরা তৈরি করবো আল্লাহ নবী থেকে তৈরি করব। না নবী সাল্লাহসাল্লামের বেসর থেকে নবী সাল্লাহলামকে আল্লাহ রবুল আলমিন যে নুবোধ দিয়েছেন সেখান থেকে শুরু করব না নবী সাল্লা মৃত্যু থেকে শুরু করব। না নবী হিজরত থেকে শুরু করব বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিলেন অমরুল খতাবরদ্দী আল্লাহ তালী সকলের বক্তব্য শোনার পরে খতাবরদী আল্লাহ তালন বললেন আল্লাহর নবীলামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামকে সত্যিকার বলন্ত করতে পেরেছেন তাই হিজরত থেকে এই নবী সাল্লাহামের ক্যালেন্ডার আমরা শুরু করব নবী সাল্লাহ ইসলামের এই ক্যালেন্ডারটি আমরা হিজরত থেকে শুরু করব এরপর প্রশ্ন আসলো এই বিষয়টি সম্পর্কে হাফেজ ইবন হাজির আস্তালি রহমতুল্লাহ ফথুল বাড়িতে উল্লেখ করে তিনি বলেন যে এরপর প্রশ্ন আসলো যে আমরা কোন মাস দিয়ে শুরু করব। সেটা কি মহর্রম দিয়ে শুরু করব। না রবিউল আউয়াল দিয়ে শুরু করব। না রজব মাস দিয়ে শুরু করব। কারণ আরবের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মাস দিয়ে তারা তাদের এই ক্যালেন্ডার শুরু করত। সবাই একসাথে শুরু করতো না আমরা কি মোহর্রম থেকে শুরু করব। না রবি আউ্বাল থেকে শুরু করব না রজব থেকে শুরু করব। অমরুল খত্তাব রদি আল্লাহতাল বললেন মহরম যেহেতু আল্লাহ হাব্বুল আলমীর একটি হারাম মাস পবিত্র মাস হিসেবে ঘোষিত হয়েছে সুতরাং মোহরম দিয়ে শুরু করা হোক পবিত্র মাস দিয়ে শুরু করা হোক তখন তিনি প্রস্তাব দিলেন যে মহর্রম দিয়ে কি করা হবে শুরু করা হবে এরপরে মহর্রম থেকে এই হিসাব চালু করা হল শুরু করা হল সময় তাহাদুরিন এই ক্যালেন্ডার রয়েছে এটা অমরুল খত্তাব রদি আল্লাহ তালামের ক্যালেন্ডারের পরে অমরুল খত্তাব রদি আল্লাহতআ রবী সাল্লা ইসলাম মিলাদ এর জন্য কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার আবিষ্কার করেন নেই এবং নবী সাল্লা মিলাদের যে মাস রয়েছে এই মাস সম্পর্কেও শাহবাইকারদের জানা ছিল কিন্তু সাহাবাইকার ওই মাস দিও কি করে না ক্যালেন্ডার শুরু করেন নাই এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এই যখন মুঘল সম্রাটদের মধ্যে আকবর বা সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলো তখন সে দেখল যে আমরা মানে যে ক্যালেন্ডারের অনুসরণ করে যাচ্ছি সেই ক্যালেন্ডারটা আমাদের নয় বরং এখানে আমাদের একটি ক্যালেন্ডার তৈরি করা দরকার তখন তিনি আরেকটি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডারের সাথে মিল রেখে একটি ক্যালেন্ডার আবিষ্কার করলেন সময়ের ব্যবধানের কারণে ক্যালেন্ডারের মধ্যে মানে আগপর হয়ে গিয়েছে তিনি একটি ক্যালেন্ডার তৈরি করলেন এটাকে তিনি নাম দিলেন বাংলা ক্যালেন্ডার হিসেবে আমাদের সমাজের মধ্যে বর্তমানে যেটি বাংলা বঙ্গাব্দ বলা হয়ে থাকে বা বাংলা ক্যালেন্ডার হিসেবে পরিচিত হয়েছে বৈশাখ থেকে আরম্ভ করে এই ক্যালেন্ডার চালু হয় এটি হয়েছে একেবারেই মানে সম্রাট আকবরের সময় থেকে আরম্ভ করে অল্প কিছু দিন আপনারা জানেন যে এর হিসাবে হয়েছে চৌদ্দোশো বা সাতাইশ এই ধরনের একেবারে অল্প সময়ের মধ্যে এই ক্যালেন্ডারকে সামনে রেখে এখন যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি বিচ্ছুত করছে সেটি হচ্ছে এই যে আমরা শয়তান আমাদের দুশ্মন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এটাকে অন্যদিকে নিয়ে গিয়েছে পরে দেখা গিয়েছে যে বৈশাখকে কেন্দ্র করে বৈশাখ বরণকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন ধরনের আদর্শ মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে যাতে করে মুসলিম ইসলাম থেকে বিচ্যুত হয়ে দিন থেকে বিচ্যুত হয়ে এগুলোর সাথে জড়িয়ে পড়ে এজন্য শয়তান একটা কৌশল আবিষ্কার করেছে আমার বন্ধুগণ শয়তান যদি আপনাকে আমাকে বলতো চলো আমরা মন্দিরে যাই অথবা মণ্ডপে যাই আমরা মানে মঙ্গল শুভযাত্রা করি আপনারা কেউ করতেন না আপনি বলতেছেন আমি মন্দিরে কি পূজা করব না আমি কোনো পর্বণে অংশগ্রহণ করব না এটা আপনি স্পষ্ট বলবেন শৈত যদি আপনাকে বলতো যে মন্দিরে মণ্ডপে গিয়ে তুমি মোমবাতি চালাও আপনি সেটা করবেন না অথবা গির্জায় গিয়ে তুমি মোমবাতি চালাও তাহলে আপনি কোনোদিন করবেন না আপনি বলবো যে না আমি গির্জায় যাব না কারণ আপনার ওই সামান্য ইসলামের যে ধারণা রয়েছে মুসলিম হিসেবে আপনার অন্তরের মধ্যে ইসলামের যে ঐতিহ্যটুকু রয়েছে এই কারণে আপনি এই কাজটি করতে পারবেন না কিন্তু শৈতান আমাদের চেয়ে অনেক কৌশলী শয়তান আমাদের চেয়ে অনেক কৌশলী ফলে শৈতান কি করেছে শয়তান নতুন আবিষ্কার করেছে সেটি হলো এই বাঙালি চেতনার নাম দিয়ে বাঙ্গালি সংস্কৃতির নাম দিয়ে শৈতান নূতনভাবে সকল প্রকার পূজা পণ্ডপকে সকল প্রকার পূজা পর্বনকে আমাদের মুসলমানদের মধ্যে কি করে দিয়েছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এর নাম দিয়েছে বাঙালি চেতনা আরে বাঙালি চেতনা কি 30 বছর আগ থেকে শুরু হয়েছে নাকি হাজার বছরের ইতিহাস বাঙালি চেতনা রয়েছে বাঙালি চেতনা কখন থেকে শুরু হয়েছে এই 30 বছর আগেও তো আমরা এই ধরনের অবস্থা দেখি নেই এই ধরনের নববর্ষের বিষয় দিয়ে আমাদের জানা ছিল না আসুন এর মধ্যে যে কাজগুলো করা হচ্ছে সূর্য সূর্য উদিত হবে। হবে। একেবারে সকাল বেলায় তখন রবীন্দ্রনাথের লেখা এসো হেবো শাক এসো এই গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন আমি বন্ধুক আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের দিক থেকে হিন্দু সংস্কৃতির দিক থেকে এক চুল পরিমাণ তাকে করা যায়নি যেমনিভাবে মুসলিমদের মধ্যে অনেক কবি আমি নাম উচ্চারণ করলাম না ধর্মীয় দিক থেকে আদর্শের দিক থেকে ব্যাপকভাবে বিচ্ছুত হয়েছে কিন্তু এক চুল পরিমাণ তাকে করা হয়নি কারণ তারা সূর্যের পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা সূর্য পূজারি রয়েছে তারা অগ্নির পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা অগ্নি পূজা করে থাকে তারা এই কবিতার একটি লাইনের মধ্যে এটা রয়েছে অগ্নি মানে সুচি হোক ধরা মানে অগ্নির গোসল দিয়ে এই পৃথিবীটা পবিত্র হোক আর এই গান মুসলিমরা গাইবে আপনাকে আমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য যাতে করে আমরা সত্যিকারভাবে বিচ্ছুত হয়ে যাই সত্যিকারভাবে আমাদের যে আদর্শ রয়েছে আমাদের যে ডিস্টিংগুইসড পরিচিতি রয়েছে সেটা আমরা হারিয়ে ফেলি ওই বাদাম বিক্রেতার মতো ওই পকেটবারের মতো আমরাও মানে এভাবে নিজেদেরকে পকেট মার আমাদের পরিচয় হয়ে যায় আমার বন্ধুগণ এমনটি সূর্যের এই পূজা আমাদেরকে করতে বলা হচ্ছে আর দেখুন আমার নবী সাল্লাহ উল্লি সাল্লাম কী শিখিয়েছেন আমার নবী সাল্লা শিখিয়েছেন ইমানদার ব্যক্তিগণ সলাৎ আদায় করবে আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সলাৎ আদায় করবে কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সূর্য উদিত হবে সূর্য অস্ত যাবে আমার নবী সাল্লা সাল্লাম বলতেছে তখন কোনো সলাৎ আদায় করবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা যায়জ নেই কেন কারণ হচ্ছে নবী সাল্লাবসাল্লাম বলতেছে এই সময়ে কাফিররা তাদের ইবাদত করে থাকে সুতরাং কাফিরদের ইবাদতের সাথে যাতে করে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ তাদের ইবাদতের কোনো সম্পর্ক না থাকে এই জন্য নবী সাল্লাসালাম হারাম করে দিয়েছেন আল্লাহ হাব্বুল আলমীর সালাত আদায় করা সূর্য উদয় হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় আর সেখানে আমরা গিয়ে এই ধরনের মানে বৈশাখী বরণ বৈশাক বরণ এর কাজ এসব হয়ে বৈশাখ আপনি ডাকিন বানা না ডাকেন আসবি। আপনার এই দোয়ার মধ্যে কোনো ধরনের ফসিলত নেই আর এই দোয়া যদি আপনার মানে ইসলাম থেকে আসতো আপনার দিন থেকে আসতো তাহলে আপনি মনে করতে পারতেন যে এটা গ্রহণযোগ্য এরপরে আমি বলতে চাই এটি কি রবীন্দ্রনাথের এই কবিতা এটি কি বাঙালি সভ্যতার বিষয় প্রশ্নই আসে না যেহেতু কবিতার মধ্যে রবীন্দ্রনাথ স্পষ্ট করেছেন এটি হচ্ছে তাদের ধর্মীয় একটি চেতনা সেই ধর্মীয় চেতনা থেকে তারা মূলত এই কাজটুকু করেছেন বা এই বক্তব্যটুকু দিয়েছেন কিন্তু আজকে দুঃখের বিষয় মুসলিম সন্তানরাই এই কাজগুলো করে যাচ্ছে মুসলিম সন্তানরাই মূলত এই ধরনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে আমি সতর্ক করতে চাই ইমান তার ব্যক্তিদেরকে নিজেদের ইমানের বিষয়ে সতর্ক হন যাতে করে আপনি কোনোভাবেই ইমান হারা হয়ে ইমান থেকে দূরে সরে গিয়ে আপনার কোনো আমলের কারণে আপনি বিচ্ছুত না হন বিভ্রান্ত না হন এরপরে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এই আকিদা কাদের আমরা মুসলমানদের মুসলমানদের এই আকিদা কে বলেছে কত থেকে এসেছে মঙ্গল শোভাযাত্রার মূল কথা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে তারা লক্ষ্মী দেবীকে মনে করে থাকেন তিনি হচ্ছেন সকল প্রকার মঙ্গলের প্রতীক এই লক্ষ্মী দেবী এর বাহন হচ্ছে পেঁচা এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পেচার আকার দিয়ে বিভিন্ন ধরনের মানে রকমারই আপনি দেখতে পাবেন মুখুশ এর মাধ্যমে এখানে তারা মনে করে থাকে এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবে তাদের জীবনটা মঙ্গলময় হবে আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না তাদের জীবন মঙ্গলময় হবে না লক্ষ্মী দেবী তাদেরকে মঙ্গল দেবে না এটা কি আপনারা করবেন এটা কি মুসলিম করতে পারে মুসলিমের কোথায় সে চেতনা এটা কি বাঙালির চেতনা আমি আল্লাহর কসম করে বলছি বাঙালি চেতনার সাথে এর কোনো সম্পর্ক নেই বাঙালি চেতনার সাথে এর কোনো সম্পর্ক নেই কোনো আমলে বাঙালি চেতনার মধ্যে এটি অন্তর্ভুক্ত ছিল না এটা একটি ধর্মীয় চেতনা একটি ধর্মের চেতনা কিন্তু এটাকে বাঙালি চেতনা নাম দিয়ে আজকে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আজকে আমাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে আসেন এরপরের যে বিষয়টি তিন নম্বর সেটি হচ্ছে লাল সাদা পোশাকের তাৎপর্য লাল সাদা পোশাক হচ্ছে পোশাকের এটা লক্ষণ আর কত পূজা করবেন নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা হলুদ রঙের কাপড় পরবে না কারণ নবীর সাল্লাহামের সময় একদল মুর্শিকরা হলুদ রঙের কাপড় পরত নবী সাল্লাহসাল্লাম তাদের বিরুদ্ধাসন করার জন্য বলছেন যে হলুদ রঙের কাপড় পরবে না আর এই লাল সাদা হচ্ছে মূলত তাদের সিঁদুরের আকার এবং এটা হচ্ছে তাদের একটি পূজার লক্ষণ এটাকেই নিয়ে আসা হয়েছে আজকে মুসলিমদের মাঝে আহ মুসলিম সন্তানরা ইসলামের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নেই ইসলাম সম্পর্কে জ্ঞান নেই পরে দেখা যাচ্ছে লাল সাদা পোশাকের এখন হিড়িক লেগে গিয়েছে বৈশাখী বরণের জন্য লাল সাদা মানে পোশাক আপনাদের কিনতে হবে লাল শাড়ি সদা সাদা শাড়ি কিনতে হবে আমরা জানি না আমরা কেন এমন অন্ধ আনুগত্যের মধ্যে এত এমন অন্ধ অনুসরণের মধ্যে চলে যাচ্ছি আমাদের অনুসরণ করার মতো কিছু নেই আমাদের কাছে কি কোনো কিছুই নেই কোন আদর্শ নেই কোনো মডেল নেই যে মডেলকে সামনে রেখে আমরা অ্যাডভান্স করতে পারি অগ্রসর হতে পারি নবী সাল্লা সাল্লাম তো আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে নবী সাল্লা ইসলাম জানিয়ে গেছেন দেখিয়ে গেছেন সুতরাং এর এরপরেও কেন আমরা অন্যত্র গিয়ে অন্যদের কাছে গিয়ে অন্য সংস্কৃতির কাছে গিয়ে অন্য আদর্শের কাছে গিয়ে আমার বন্ধুগণ আমরা সেখানে আদর্শ তালাশ করছি সেখানে মডেল তালাশ করছি প্রশ্নে আসে না এটা আমাদের বিশাল বিচ্ছুতি ইমানদার ব্যক্তিদেরকে সতর্ক হতে হবে এরপরে এখানে রয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা নারী এবং পুরুষ অবাধ মেলামেশা এটাকে আপনি কী অনুষ্ঠান নাম দেবেন এমন কোন কাজ নেই এমন কোন অন্যায় নেই এমন কোনো খারাপ কাজ নেই এমন কোনো অশ্লীলতা নেই যে অশ্লীলতা এখানে করা হচ্ছে না এটি কোনো ধর্মই তো অনুমোদন দেয়নি কোনো ধর্ম ধর্ম এবং কোন চেতনার মধ্যে মূলত এটা অনুমোদিত বিষয় ছিল না কোনো সময় ছিল না কিন্তু এখন আমরা তালিকা প্রায় মনে করতেছি এটি হচ্ছে আমাদের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত আমার বন্ধুক সময়ের কারণে আমি এতদিন ঘায়িত করতে চাই না যেটি আমি স্পষ্ট করে বলতে চাই সেটা হল এই বাঙালি চেতনার নাম দিয়ে বাঙালি সংস্কৃতির নাম দিয়ে মূলত আজকে নববর্ষ পালন অথবা বৈশাখী এই ধরনের যে কাজগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের মাঝে ঢুকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে মুসলিম যারা ইসলামের সত্যিকার জ্ঞান রাখে না তাদেরকে করা হচ্ছে এর জন্য মূলত তারাই দায়ী হবেন जरा एग्लो के बांगाली चेतना नाम दिए विभ्रांत करेष्टा कर तरह आलमी जवाब दिख करते हैं संश्लिष्ट कर सभा सरकार के स्पष्ट करते चाह एटी जतियों को नये आप स्पष्ट कर दिन युष्ठने रूपान्तरित कर विषय सत्यार अर्थे मुस्लिम बर्धन आघात मुस्लिम दे चेतनारर्धन आघत इसलम्धन आघा छाड़ा और किय তাই আমাদেরকে স্পষ্ট করে এটা বলতে হবে যে এটাকে জাতীয় পর্যায়ে জাতীয় অনুষ্ঠানে এটা সকলের জন্য অনুষ্ঠান হয়ে যাবে এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এটি মুসলিমদের সাথে কোনোভাবেই মানায় না ইসলামের চিন্তাধারার সাথে আমরা স্পষ্ট করে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো নিয়ে আসবো যেগুলোটা সুল্লাহ সাল্লাহসাল্লাম দিয়ে গেছেন इसलम जो मौलिक चेतना रही है मौलिक दृष्टिभंगी रही है जे मूलनीति रही मूलनीतर सातना यह अनुष्ठान ये पूजा पर्वण को सामंजस्यता नहीं मिल नहीं सूतरा जतियों पर विषय की विभ्रांति जी क्यों एसट करें आल्ला कसम करसर जोगुलसलिम रही है प्रत्येक मुस्लिम अपराधे जो आपके क्या मतदी अल्लाह हब्बुल आलमी का जबबदिह करते हैं छाड़ पाई बैध नई मुस्लिम संस्कृत जतियों पर मुसलमान दे जो ईद रही अपना ईदुलर ईदुल आल्हा मुसलमान जतियों ईद रही এবং জাতীয় ঈদের চেয়েও মূলত এই অনুষ্ঠানটাকে এখন বর্তমানে এর চেয়েও বেশি জাতীয় পর্যায়ে এটাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে করে মুসলিমদের নৈতিক যেই স্খলন রয়েছে সেটা আরও ব্যাপকভাবে হতেই থাকে কারণ আমরা ইসলাম যারা করে থাকি ইসলামের অনুসারী আমরা নিজেদেরকে দাবি করে থাকি দুর্ভাগ্যের বিষয়। আমরা তো ইসলামের আদর্শ সম্পর্কে জানি না তাই ইসলাম থেকে আমরা বিচ্ছুত হওয়ার কারণে আমাদেরকে যেদিকেই ডাকতে যেদিক থেকে আমি আওয়াজ শুনি সেদিকেই ধরতেই কিসের আওয়াজ সাগলের আওয়াজ না আওয়াজ না বাগের আওয়াজ না হাতির আওয়াজ এটি আমি পার্থক্য করি না দুর্ভাগ্যের বিষয় যেহেতু আমি জানি না আসলে কোন দিক থেকে কে কীভাবে আমাকে আহ্বান করতেছে আমি দর্দি আওয়াজ শুনলেই দৌড় দিই আমার বন্ধুগণ সতর্ক হতে হবে ইমানদার ব্যক্তি সচেতন হবে ইমানদার ব্যক্তি সতর্ক হবে তার ইমানের ব্যাপারে সে রক্ষণশীল হবে অবশ্যই ইমানটি করে রেখেই তো তারপরে আপনি আপনার আমলগুলো করবেন আপনি আপনার কাজগুলো করবেন কে নষ্ট করে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেই কাজগুলো ভোটেও গ্রহণযোগ্য হবে না ফলে আমার আল্লাহ রব্বুল আলমীম কোরআনিকিমের সুরতুল বাকার একশো বিশ নম্বর আয়তের মধ্যে বলেন আমরা হয়তো মনে করেছি যে মানে আমরা একটু যদি মানে আমাদের কিছু ছাড় দেই ইসলাম থেকে ছাড় দিই কিছু কিছু ছাড় দিয়ে হয়তো ইহুদি খ্রিস্টান এবং মসজিদ থেকে সন্তুষ্ট করতে পারব। তারা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবে না তারা খুশি হয়ে যাবে আমাদের প্রতি আমার আল্লাহাবুল আলমিন সুরাতুল বাকার একশো বিষ্ণু বারতের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে বলে দিচ্ছেন বন্ধুগণ জানিয়ে দিচ্ছেন কখনো ইহুদ এবং খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের দিনের মধ্যে প্রবেশ না করবে তোমরা যেভাবেই খুশি করতে চেষ্টা করো না কেন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করো বৈশবরণে অংশগ্রহণ করো সব কিছুতে অংশগ্রহণ করার পরেও ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দিন তোমরা গ্রহণ না করবে তাদের সাথে মিশে না যাবে নিজেদের অস্তিত্ব হারিয়ে নিজেদের ইমার এবং ইসলাম হারিয়ে তাদের সাথে যতক্ষণ পর্যন্ত মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর কোনোভাবেই সন্তুষ্ট হবে না এরপর আল্লাহ সুবাহ তারা বলছেন ইন্হ হু আলহুদা আপনি বলে দিন হে নবী আপনি জানিয়ে দিন মুসলমানদেরকে ইমানদার ব্যক্তিদেরকে ইন্দাল হুদা নির্দেশনা থাকতে পারো তাহলে প্রতিষ্ঠিত থাকবে অন্যথায় ইমান এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না এরপর নবী সাল্লা রক্ষা করে কেয়ামত পর্যন্ত আগত উম্মকে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আপনার কাছে ওহি আসার পর আসার পর জ্ঞান আসার পর আলো আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির এই সমস্ত কাজগুলোকে অনুসরণ করেন তারা যেগুলো আবিষ্কার করেছেন যারা অনেক ডেকোরেশান করেছে এগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি আপনার অবস্থা হবে ম্যালেক আল্লাহ আব্বুল আলমীর আজাব থেকে রক্ষা করার জন্য আপনার কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না আপনি আল্লাহর আজাবের মুখ সম্মুখীন হয়ে যাবেন বন্ধুগণ আজকে মুসলিমরা আল্লাহর আজাবের মুখোমুখি একটু ভালো করে চিন্তা করুন ইরাকের মুসলিমদের অবস্থা কী একটি ভালো করে চিন্তা করুন লিবিয়ার মুসলমানদের অবস্থা কী একটি ভালো করে চিন্তা করুন সিরিয়ার মুসলমানদের অবস্থা অবস্থা কী এত দূরে গেলাম না একবারে কাছে এসে মায়ানমারের মুসলিমদের অবস্থা কী শিঘাল কুকুরের জীবন জীবনযাপন করতেছে আল্লাহ হাবুল আলমিন জানেন তাদের অবস্থা কত মানবে কত কষ্টকর এর কারণ হচ্ছে একটাই যেহেতু আমরা আল্লাহ হাব্বুল আলমিনের হৃদায়তকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দিক নির্দেশনাকে বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি মানুষের প্রবৃত্তি যে দিক নির্দেশনাগুলো রয়েছে যে পথগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করেছি পথ হিসেবে গ্রহণ করেছি সেগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে ফলে আল্লাহ রব্বুল আলমীম আমাদেরকে সেদিকে নিয়ে গিয়েছেন আসুন এবার আমি রবী সাল্লাহামের কয়েকটি হাদিস আপনাদের শুনাই নবী সাল্লা সাল্লাম যখন মদিনায় আসলেন মদিনায় আসার পরে রবী সাল্লাহলাম হলেন ইহুদি তিন গোত্রের মদিনায় তিনটি ইহুদীদের গোত্র অবস্থান করত রবী সাল্লাহসাল্লাম ইহুদি তিন গোত্রের মুখোমুখি হওয়ার পর তাদের আচার আচরণ তাদের কৃষ্টি কালচার তাদের চলাফেরা এই বিষয়গুলো নবী সাল্লাহামের কাছে স্পষ্ট হলো নবী সাল্লাহসাল্লাম আশ্চর্যান্বিত হলেন দেখলেন যে এহুদিরা যখন তাদের নারীগণ যখন মিন্স হয় পিরিয়ড হয় তখন তাদেরকে গর থেকে বের করে দেয় তাদের সাথে খাওয়া দাওয়া করে না তাদের সাথে উঠা পশা করে না তাদের থেকে দূরে সরে যায় তাদেরকে দূরে সরিয়ে দেয় নবী সাল্লাহ অরিবুসাল্লাম যখন ইহুদিদের এই কর্মকাণ্ড দেখতে পেলেন নবী সাল্লাহসাল্লাম হতবাক হলেন আচরণ করা হবে নারী হওয়ার কারণে নবিস্লামকে সাহাবাইকে রাম এ বিষয়ে নিয়ে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন কোরআনুল বাহ লোকেরা এসে আপনাকে প্রশ্ন করবে লোকেরা প্রশ্ন করে আপনার কাছে জানতে চাইবে এই বিষয়ে জানবে তারা করে তারা ঘরে সাথে তুমি সবকিছু করতে পারবে মাত্র তাদের সাথে সহবাস করতে পারবে না আর বাকি সবকিছু করার বিধান নবী সাল্লাম ঘোষণা করে দিলেন এই কথা যখন ইহুদিরে কানে গেল ইহুদিরা জানতে পেরেছে যে আমার নবী সাল্লাম তাদের আচরণের বিরুদ্ধাচরণ করার জন্য বিপরীত করার জন্য এই নির্দেশনা দিয়েছেন তখন ইহুদিরা বলল হাদিস দেখুন এই হাদিসটি সহিম মুসলিমের তিনশো দুই নম্বর হাদিস সোহিমুস্তিমের তিনশো দুই নম্বর হাদিস ফল ইহুদিরা বলল মা যে এই ব্যক্তি এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমাদের সম্পর্কে জানলেই সে আমাদের বিপরীত কী করে বিধান দিয়ে দেয় যাতে করে আমাদের বিরুদ্ধ আচরণ করার উদ্দেশ্য যে মোহাম্মদ তো উদ্দেশ্য হচ্ছে আমাদের বিপরীত বিধান দিবেই আমাদের বিরুদ্ধে যাবেই এটাই উদ্দেশ্য তার আলহনবী সাল্লাহ আল ইসলাম যখন এই বিধান দিলেন ইসলামের পরিচিতির জন্য আমার রবি সাল্লাহ মুসিক মুর্শ্রিকদেরছেন মুর্শীকদের বিপরীত করতে বলেছেন ইহুদদের বিপরীত করতে বলেছেন এরপরে খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এতগুলো হাদিস বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই শুধু কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শুনতে শুনেতে চাই এই হাদিসটি আব্দুল্লাহরুল্লাহ ধর্মণিত আবু দাউতার সুনানুপতি বর্ণনা করেছেন চার নম্বর হাদিস তিনি বলেন ম্যান্তে সেব্বাহ ফাহুয়া মিনহুম যে ব্যক্তি মুসলিমদের মধ্য থেকে ইসলাম ঘোষণা দেওয়ার পরে ইমানের ঘোষণা দেওয়ার পরে অন্য কোন জাতির অন্য কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে কোনো না কোনো ভাবে কথার মাধ্যমে হতে পারে আমলের মাধ্যমে হতে পারে অন্যান্য আচার আচরণের মাধ্যমে হতে পারে অথবা এমনকি পোশাকের মাধ্যমেও হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে আমার নবী সালে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তার ইমানের বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এর ব্যাখ্যা কি শেখুল ইসলাম তাই রহমতুল্লাহ ইক্তজা উসরাতুল মুস্তাকিমের মধ্যে এর ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন তিনি বলেন ওয়াহাজি তাহারিহীন তিনি বলেন যে এই হাদিসটি সর্বনিম্ন স্টাটাস হচ্ছে সর্বনিম্ন নির্দেশনা হচ্ছে হাদিসের এটি যে এর মাধ্যমে কাফির মুশিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের তা সাব সাদৃশ্য গ্রহণ করা কমপক্ষে হারাম সাব্যস্ত হয়েছে কমপক্ষে হারাম সাব্যস্ত হয়েছে বিহিম। যদিও হাদিসের জাহের বক্তব্য হচ্ছে এই কাজটি কুফুরি যখনই কোন তা কোনো যখনই কোনো ইমানদার ব্যক্তি কাফিরদের সাথে তার সাব্য নেবে সাদৃশ্য গ্রহণ করবে তাহলে কিন্তু জাহের হাদিসের বোঝা যাচ্ছে হাদিসের বাহ্যিক যে নির্দেশনা সেটা বোঝা যাচ্ছে এই কাজটি কুফুরি হবে কিন্তু সর্বনিম্ন অবস্থান হচ্ছে এটি কী হবে এটি হারাম হবে তাই এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জন্য তিনি বলেন কামাফি কৌলহি তাহা যেমনি ভাবে আল্লাহ সুবাহা বলেছেন সুরা আল মায়দার মুহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি কাফিরদেরকে মুসলিম হউদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে অভিভাবক হিসেবে গ্রহণ করে অলি হিসেবে গ্রহণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ফাকাদ ফাল মুখর কখনও কখন এই হাদিসকে যেটা শেখুল ইসলাম তামি রহমতুল্লাহ বক্তব্য তিনি বলেন কখনো কখনো এই হাদিসটাকে তশব তশবু আল যে মানে পরিপূর্ণরূপে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করার উপর প্রয়োগ করা হয় থাকে। তাহলে এই কাজটি পরিপূর্ণরূপে কুফুরি হবে কোন সন্ত হলেই কাফেরদের পরিপূর্ণতা সভ্য সাদৃশ্য যারা গ্রহণ করবে তারা মূলত কুফুরির মধ্যে লিপ্ত হল তারা কাফির হয়ে যাবে এই কাজটি হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে কাফেরদের কোনোভাবেই ইহুদি খ্রিস্টান এবং মুসিকদের কোনোভাবেই সাদৃশ্য গ্রহণ করা ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয় আসুন দুই নম্বর হাদিসটি আবুদাউদ্সুদ্ বর্ণনা করেছেন ছশো বায়ান্ন নম্বর হাদিস তিনি বলেন আইন সদ্যাদেবী ওসিন্দি আল্লাহ তালহু শ্রদ্ধা দেবনি ওসিনদিআ তিনি বলেন কার রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লা করেন তোমরা বিরুদ্ধে আচরণ বিপরীত করো তারা জুতা পরে অথবা মুজা পড়ে তারা সলাত আদায় করে না সলাৎ আদায় করার জন্য দেখেন না অবশ্যই স্যান্ডেল খুলে ঢুকতে হবে আপনি বিভিন্ন জায়গায় যান স্যান্ডেল খুঁড়ে ঢুকতে হবে কিন্তু আমার নবী সাল্লাহলাম স্যান্ডেল যদি পবিত্র হয় জুতা যদি পবিত্র হয় জুতার উপর আপনি বিশাল আদায় করতে পারবেন আপনার মুজা যদি পবিত্র হয় মুজার উপর বিশাল আদায় করতে পারবেন দেখেন নবী সাল্লাহলাম ইয়াহুদীদের বিরুদ্ধাচরণ করার জন্য বিপরীত করার জন্য এই বিধান দিয়ে দিয়েছেন যে না ইয়াহুদিরা যেটাকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছে সেটা আমরা করবো না সেটি আমাদের জন্য বৈধ হবে না আসুন এরপর এই হাদিসটি সহিমুসতেমের দুই হাজার সাতাত্তর নম্বর হাদিস তিনি বলেন্লাহ আমার গায়ের উপর দুইটি কাপড় দেখতে পেলেন দুইটা কাপড়ই হলুদ রঙের হলুদ রঙের এই ঘেরু রঙের এক ধরনের কাপড় আছে না দেখা একটা গ্রুপ মানে এটা পরে থাকে এই ধরনের হরুদ রঙের এই কাপড় দুটি কাপড় দেখতে পেলেন ফা আলাহি মিন কুফার ফালাতসা রসল্লাহ সাল্লাম বলে এই যে কাপড় পরেছ এটা কাফেরদের পোশাক ফালা তেলবাসা এটা কোনো সময় তুমি আর পড়বে না নিষেধ করে দিলেন রসুল্লাহ সাল্লাহাম এর মাধ্যমে মূলত মুসলিমদেরকে স্পষ্ট করে দিলেন যে মুসলমানরা কাফেরদের পোশাক পর্যন্ত কি করবে না গ্রহণ করবে না যে পোশাক কাফেরদের জন্য খাস কাফরা নিজে দুজনে খাস করে নিয়েছে এর অর্থে আবার এটা বুঝবে না যে কাফরা যদি আপনি জুব্বা গায়ে দেয় অথবা কাফরা যদি পাগড়ি পরে আপনি বলবেন যে না আমরা এটা করবো না যেই পোশাক কাফেরারা তাদের দিনের মধ্যে খাস করে নিয়েছে তাদের জন্য বিশেষ পোশাক হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে এই ধরনের পোশাক করা রাসুল সাল্লাহসাল্লাম অপছন্দ করেছেন এটিকে রাসুল সাল্লাহসাল্লাম অনুমোদন দেননি আসুন আরেকটি হাজি দেখি এই হাজি থেকেও আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর কথা রসলুল্লাহ সাল্লাহিজ ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ইমাম বখারি রহমতুল্লাহ তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদী মুসলিম রহমতুল্লাহ দুই হাজার একশো তিন নম্বর হাদিস আবু হুরম তিনি বলেন এবং খ্রিস্টানদের মানে অবস্থা হচ্ছে তারা যখন কোনো মানুষ মানুষ দাঁড়ি মোঁ সব একসাথে সাদা হয়ে যায় তারা কী করে না এর মধ্যে কোনো ধরনের সেবগা কোনো ধরনের রঙ করে না কালার করে না কলব করে না রসুল্লাহ আলী ইসলাম বলছে তোমরা কলব করবে ফাখা লিফু হুম তোমরা তাদের বিরুদ্ধাচরণ করবি বুঝতে পেরেছেন খুব আমি আজকের আলোচনায় আর সময় দিতে নিতে চাই না আপনাদের কাছ থেকে শুধুমাত্র এতটুকু বলতে চাই যে খুবই ছোট বিষয় যে বিষয়গুলো আজ নবী সাল্লাম ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন এগুলো কিন্তু ফরজ আওয়াজিবের সাথে সম্পৃক্ত বিষয় না তারপরেও নবী সাল্লাহু ইসলাম একটি মানহাজকে স্পষ্ট করার জন্য নবী সাল্লাহ ইসলাম এই হাদিসের মধ্যে চেয়েছেন সেটি হচ্ছে জাতি করে মুসলিম গন্তাদের ডিস্টিংগুইসড যে পরিচিতি আছে সেই পরিচিতি রক্ষা করতে পারে এই হাদিসটি আবি অমের ইবরি আনাস বর্ণনা করেন তিনি তার আনসারদের মধ্যে তার এক চাষা থেকে বর্ণনা করতেছেন তিনি বলেন নবী সাল্লা ইসলাম যখন মুদিনে আসলেন তখন নবী সাল্লাহসাল্লাম কীভাবে সলাতের জন্য লোকদেরকে একত্রিত করবেন কীভাবে সলাতের জন্য লোকদেরকে একত্রিত করবেন এই নিয়ে নবী সাল্লা ইসলাম সাহাবাইকারদের কাছে পরামর্শ করতে চাইলেন পরামর্শ করলেন একজন বলে যে হে হালদার রসুল্সাল্লা ইসলাম সলাতেের যখন সময় হবে তখন বড় ধরনের একটা মানে পতাকা আপনি উড়ে দিবেন পতাকা উড়াই দিলে লোকেরা পতাকা যখন দেখবে তখন বলবে যে হ্যাঁ সলাাতের ওয়াক্ত হয়ে গিয়েছে তখন তারা সলাাতের জন্য আসবে নবী সাল্লা ইসলামের কাছে যেটা পছন্দ হলো না আরেকজন বলে নবী সাল্লাহ ইসলামকে হালদার রসুল্লা ইসলাম আপনি এই সিঙ্গা রয়েছে সিঙ্গায় পুঁ দিবেন বা বাসি বাজাবেন তাহলে একজনকে বলবেন বাসি বাজানোর জন্য তাহলে মানে সালাহের জন্য লোকেরা আসবে তখন রবী সাল্লাহ ইসলাম বলেন যে এটা তো ইহুদিদের কাজ এটা আমি করব না ইহুদিরাই কাজ করে থাকে যখন তাদের সময় হয় তখন সাইরেন বাজায় তারা আপনারা যারা দেখেছেন বলতে পারেন তারা সাইরেন বাজায় সিংহায় ফুদে রবী সাল্লাহ ইসলাম এটা করলেন না এরপরে একজন বলে যে ঠিক আছে আপনি ঘণ্টা বাজাবেন তখন রবী সালাম এটা তো খ্রিস্টানদের কাজ এটা আমি করব না নবী সাল্লা সিদ্ধান্ত না দিয়ে নবী সাল্লা উলী আসলাম চলে গেলেন চলে যাওয়ার পরে রাত্রেবেলায় আবদুল্লাহেবনে যাই দেবনে আব্দুল রবে আল্লাহ নবী সাল্লাম একজন সাহাবি রাতের বেলায় আজান স্বপ্নে দেখেন সকালে সে রসুল্লাহম করসোল্লা সলাতের জন্য আমাকে স্বপ্নের মধ্যে এটি দেখানো হয়েছে যে সলাত এভাবে সলাতে আহ্বান করা হবে আপনি বুঝতে পেরেছেন নবী সাল্লাহসাল্লাম সলাতের ক্ষেত্রেও ইহুদি এবং খ্রিস্টানদের যে তরিকা রয়েছে যে পদ্ধতি রয়েছে যে পন্থা রয়েছে তার বিরুদ্ধে আচরণ করেছেন নবীল্লাহ ইসলাম যে তখন পর্যন্ত ওহির মাধ্যমে আল্লাহ হাব্বুল আলমিন বিষয়টি সিদ্ধান্ত দেননি তো তক্ষণ পর্যন্ত নবীল ইসলামের সিদ্ধান্ত নেননি তাই আমাদেরকে বুঝতে হবে মূলত একটি বিষয় সেটি হচ্ছে এই আমরা যেভাবে যেদিকে খুশি সেদিকে চলে যাব কিন্তু আমাদের ইমান কি এটাই নির্দেশ দে আমি মুসলিম হিসেবে কি এটাই নির্দেশ দিই না ইসলাম আমাকে ইসলামের আদর্শের উপর অচল থাকার জন্য নির্দেশ দেয় সুতরাং কোনোভাবেই কাফিরদের সাথে নিজেরা মিশে যাব কাহফেরদের মিশিলের সাথে নিজেরা মিশে যাবো নিজেদের অস্তিত্ব হারিয়ে যাবে এমন কাজটি ইমানদার ব্যক্তিদের জন্য করা কোনোভাবেই বৈধ নয় অসংখ্য হাদিসের মাধ্যমে রবি সাল্লাহ সাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে গেছেন আসুন বন্ধুগণ আমরা যেটাই বলি না বাঙালি চেতনা বলি বাঙালি সংস্কৃতি বলি যেটাই বলি না কেন আপনি বাঙালি কোনো সন্দেহ ধরে কিন্তু বাঙালির আগেও আপনার প্রকৃত পরিচয় হচ্ছে আপনি মুসলিম খেয়াল রাখতে হবে মুসলিম শব্দ ঠিক রেখে ইসলামকে ঠিক রেখে যদি আপনার বাঙালিত্ব থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামকে ম্যানাজ করে যদি আপনি বাঙ্গালিত্ব গ্রহণ করার চেষ্টা করেন আপনার এই বাঙ্গালিত্বের কোনো মূল্য আমার আল্লাহ রাব্বুল আলমের কাছে নেই কারণ আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দাস হিসেবে কেয়ামতের দিন আমাদেরকে উচ্ছিত হতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জবাবদিহি করতে হবে সুতরাং এই ধরনের ষড়যন্ত্র এই ধরনের বিষয়গুলো যারা আজকে আমাদের মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে ঢুকিয়ে দিচ্ছেন আমি অনুরোধ করব মেহরবাণী করে এগুলো বাঙালি চেতনা বলবেন না এগুলো বাঙালি সংস্কৃতি বলবেন না বলুন যে এগুলো একটা ভিন্ন সংস্কৃতি ইসলামের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এই কথা ঘোষণা করে মুসলিমদেরকে সতর্ক করার জন্য আজকে মুসলিমদের দায়িত্ব হয়ে গেছে আজকে আলমূলামাদের দায়িত্ব হয়ে গেছে অবশ্যই এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক করতে হবে যদি আমরা সতর্ক না হই তাহলে আমরা নিজেদের পরিচয় হারিয়ে যাওয়া হারিয়ে ফেলব ছয় শুধু হারিয়ে ফেলব তা নয় নিজেদের ইমান এবং ইসলাম আদর্শ দিন সবটাই আমার বন্ধুগণ হারিয়ে যাবে এজন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করিয়ে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করে ইসলামের উপরে ইস্তেকামত দান করুন আকুরকুম ফির